খুদা রাখ তো মুখ না আশিনা নসায় এই দুনিয়ায় কাউরে থাকতে ভেঙে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্ন ছেলে বলি মে বলি কেউ তো আপনার নয় গেলে আপনি সারা কেউ আপন হবে না ফসলের জগলে আপনি আমাদের ইমন কে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবুল করেন আমরা যারা মাহফিল হইলাম আপনার কলি না বানাইয়া এখান কাউকে বিদায় দিল না সাহায্য وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাইয়াহলিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াহলিলহু وَنَاشَادُ وَنَّا لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَاشَادُ وَنَّا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعَدْ فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سينا ونبينا ونشدنا ونشدنا ونحن الله عليه وعلا آله وعلى أصحابه وبرك وصلاح اللهم صل على سيدنا محمد صنم الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على <تصفيق> الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق لدنه ليظهره على الدين كله আপনাকে আমাকে জমানায় जख तमाम दुनिया मुसलमान मिट्टी षड़ चलते तमाम इस्लाम मुसलमाना प्रश्न जे जमाना मानुष नैक सारे गुणारे शुद्ध गुणारा बर गुनारेजोगि शुरू करे जा থাকে। সেই মুহূর্তে আল্লাপকুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিশ এই দামই এক গুরুত্বপূর্ণ মজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন সবাই বলে অনেকের কাশি মাহফিলের দাওয়াত পুষে সবাই কিন্তু আসতে পারে নাই কত কপাল পোড়ার চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদা গল্প বুঝাবেন মধ্যে कपाल पोर महफिल महफिल तो आज के दिन शेष बक्त महफिले मध्य खोज कर देखें आल्लाक बंदा बहुत दूर दूर थे বহুত কষ্ট করে স্বীকার করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে হাজির হয়ে গেছে তৌফিক না দিলে কোন অবস্থাতেই আপনি এবং আমি এখানে আসতে পারতাম না যেই মারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদার অন্তর্ভুক্ত না করিয়া এই সবাই খুশি। যারা আমরা খুশি হলাম খুশি সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস এত গুরুত্বপূর্ণ গোসল করার আগে শৈলের মধ্যে অনেক ময়লা ছিল ভালো মসো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যাবে এই মাজলিশে ঢোকার আগে আমল নামায় বহু গুণা ছিল আল্লাপা কবুল করলে মাজলিস থেকে বের হব গুনা সব সাফ হয়ে যাবে আমার কথা না قالا قر الرسول الله صلى الله عليه وسلم খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ما من قوم استمعوا يذكر الله تعالى لا يريدون بذاك الا وجهه الا ناداه منادي من السماء তবরানির মধ্যে মসন আহমদের মধ্যে রাখছে মাজমুল ফরমান যখন কোন সম্প্রদায় করার উদ্দেশ্যে জিকির এর মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকরিন মাজলিস হারতে থাকে একদল আহ্বানকারী ফেরস্তার আসমান থেকে ডাক দিয়ে বলে জাকরিন আল্লাফা রাজলিস কে কেন্দ্র করে তোমাদের সমস্ত কালো গুনা গুলাকে নেবর্তন করেছে যেভাবে আল্লাফাক সুরাই মধ্যে কি বলেন মজবুত করবে আল্লাফাক শুধু গুনা মাফের ওয়াদা করেন নাই বরং আল্লাফাক রবুল আলমের সমস্ত গুনাকে পরিবর্তন করে দেবেন প্রশ্ন জবাব করার পরে সিদ্ধান্ত দেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেন ফেরেস্তারা সাক্ষী থাক এই গোটা মাজলিসের সমস্ত বন্ধের গুণখাতা আমি করে দিলাম মাজলিস খুব দামি দামি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সম্মানার্থে ও নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী সাইয়েদ খুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম انه قال لا يقعد قوم يسلط الله تعالى الا حفت الملائكه রহমত সাকিনা বর্ষন হইতেছে আরে শুধু তাই নয় আল্লাহ আপনাকে আমাকে কেন্দ্র করে ফেস্ত মধ্যে আলোচনা শুরু করছে কি দামাশি কিহ আহম আজান এক ধরনের লোক আসেন যারা চরম মহাব্বাদ করেন অনেক ভালোবাসেন আবার আর একদল লোক এমনই থাকা উচিত যারা চরম ঘি করে এইটাই বাস্তবতা সবাই সবাই ঘৃণা করবেন না দলিল সর্দার সৈদুল আমা মোহাম্মদ আরবি আলহিসাতামের চেয়ে ভালো তার জমানায় কেউ কথার জবাবদান মুখ খুলিয়া জবাব দিতে হবে মুখ খুলিয়া খুলিয়া খুলিয়া জবাব দিতে ঠিক আছে না সামান্য একটু ইজ্জাত রক্ষা করার জন্য গলা কাটাই দিছে জীবন না শুধু একটু ইজ্জাত রক্ষা করার জন্য নিজের গলা কাটাই দিছে আবার একদল বেঈমানরা তাকে হত্যা করার জন্য নিজের গলা কাটাই দিচ্ছে একই ব্যক্তি একই লোক এটা থাকাটাই স্বাভাবিক কথা ঠিক না হয় এখানে সবাই যে আমাদেরকে মহাব্মাত করেন ভালোবাসেন এরকম প্রশ্নই হতে পারে না বরং কিছু লোক আসছেন চোরম ঘৃণা করেন শুনতেই পারেন না এই বসেক বসে এটা মুনাফেক বসছে এইগুলি দেশকে ধ্বংস করলো ইসলামকে আরাই বিনষ্ট করলো ইসলামের বারোটা এরাই বাজাইলো থাকাটা স্বাভাবিক ভাই শোনেন এর কারণটা কি এর কারণ হলো ভুল বুজা বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায় আবার সঠিক বুঝের কারণে শত্রু বন্ধু হয়ে যায় হয়তো বা আমাদের সম্পর্কে আপনার জানার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে এর জন্য আপনার ঘৃণাটা জমা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যাই হোক আমাদেরকে মহাব করেন ঘি না করেন এইটা বড় প্রশ্ন না কিন্তু আমার কথা থাকবে আমার তাহলে গ্রহণ করবেন এ ব্যাপারে তো আপত্তি থাকার কথা না সরিয়া আমি আগেই বলছি কথার জবাব দিতে হবে তাহলে তালে জবাব দিতে হবে প্রত্যেকে সামনে পিছন ডান পান প্রশ্ন করার সাথে সাথে মুখ খুলিয়া বন্ধ করিয়া মুখ খুলিয়া জবাব দিতে হবে মুখ খুলিয়া একেবারে ডাইরেক্ট সময় জবাব দেবে দুইটা ফায়দা এক তো আমার দিকে আপনার আকর্ষণ ঠিক থাকবে জবাব দিলে কথাগুলি হৃদয়ঙ্গম হবে ঠিক আছে না ভাই যদি শরিয়াতের খেলা উল্টা হয় প্রত্যাখ্যান করতে হবে মানা যাবে না আমি তো বলছি শরিয়াতের উল্টা কথা হলে যদি সেই কথাগুলি আমার বাবা বলে শরীয় উল্টা হলে আমার বাবার কথা আমি মানি না মা বললে স্ত্রী বললে স্বামী বললে আমি যে আয়া শিরেফ করছি এই আয়াতের উপরে বেশি ব্যাখ্যা দেওয়ার নাই সময় এখানে আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব সর্দার মোহাম্মদ আরবি আলাই সালাতাম তখন থেকে নবী তখন থেকে নবী যখন আল্লা তিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই আয়াতের মধ্যে অন্য অন্য নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করছেন যদি নবী মোহাম্মদ কে তোমরা পেয়েই বস তারপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে শব্দ ব্যবহার করছে এই আয়াতের দ্বারা প্রমাণ যদি নবী মুহাম্মদ সালাম নবী ইব্রাহিমের জমানায় নাজিল হইত তাহলে নবী ইব্রাহিমের তার নবুত মানা ফরজ হয়েছিল যদি নবী মুসার জমানায় নাজেল হইতো তাহলে নবী মূসার উপর তার নবুয় মানা ফরজ ছিল যদি নবী ঈসার তিনি নাজেল হইত তাহলে সেই হিসাবেই তো নবী নবীসা আলাই যখন আসবেন তার নবুয় যাবে না কিন্তু আমার নবী নবুয়াদ কে স্বীকার করা তার শরিয়তকে মানা তার জন্য ফরজ হয়ে যাবে কিন্তু কিভাবে প্রশ্ন নবী আলাই জব আব্বাস থেকে আবায়াত আসছে নবী আলাই সাল্লাম বলেন যখন আল্লাহ রবুল্লা আলমের সমস্ত রুহুকে সৃষ্টি করছেন এরপরে যখন এই প্রশ্ন করছে আলাস্তুবির এর জন্য আমার নবী সর্বপ্রথম নবী কি কথা ঠিক না নবী আলাইসালামের আবির্ভাব সম্পর্কে কম বেশি আমরা অনেকই জানি নবী নবীল সালাতাম এমন একজন নবী যার বেসারাত যার সুসংবাদ আগেকার সমস্ত কিতাব চাই সেটা ইনজিল হোক চাই সেটা জবর হোক চাই সেটা তাওরাত হোক সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর সুসংবাদ আল্লাহা আগেই দিয়ে রাখছেন শুধু আমার নবীর সুসংবাদ না আমার নবীর হওয়ারিন সাহাবিদের বা তিনি জাহিলি যুগে একবার ইয়ামানের সফররত অবস্থায় ছিলেন কোন একুদি পণ্ডিতের ইুদি পন্ডিত বহুত বড় পণ্ডিত তার ঘরে তিনি অবস্থান করতেছিলেন সেই পন্ডিত নাম সিদ্ধান্ত আচ্ছা খুব ভালো আমি তোমার শরীর দেখতে চাই বলে কেন বলে আমাদের কেতাবে লেখা আছে শেষ জমানায় একজন নবী হবেন যার দুইজন সাহাবি হবে একজন প্যাটের মধ্যে একটা বাম উড়ুতে একটা চিহ্ন থাকবে আমি দেখতে চাই তোমার প্যাটক রাজি আল্লাহ নিজেই রয় করেন ওই আমার আমার দেখে দেখলেন তিলে নিজে রাত করেন আল্লাহ আবু নইম বাকির মধ্যে রাখছে তিনি কি বলেন একবার কাফেলার সাথে তিনি সিরিয়ায় গমন করলেন ব্যবসার উদ্দেশ্যে আবু হজরতল্লা করতেছেন বাস বাস সারার পরে যখন কাফেলা মক্কা দিকে রওনা করছে ওমার উবল খত্তাব বলেন আমার কিছু কাজ বাকি রয়ে গেল আমি আমার সাথে থেকে বললাম যাও তোমরা আমি হাসটা সেরে তোমাদের সাথে গির্জা ছিল পাদ্রি বের হয়ে তার হাত ধরে তাকে গির্জার মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তার হাতে একটা কোদাল একটা কুড়াল একটা টুকরি দিয়া বলতেছেন এই গির্জার মধ্যে যে মাটির স্তূপ আছে সেই স্তূপ তুমি সরিয়ে দাও স্তূপ সরিয়ে দাও তখন দ্বীপর হরমানুল খত বললেন আমি সরাবো কিভাবে চিন্তিত তিনি বসিয়া আছেন দুপুর হয়ে গেছে পাদ্রে যখন দুপুরে আসিয়া দেখেন মাটির স্তূপ সরানো হয় হয়নি রাগ কইরা তার মুখের মধ্যে ঘুষি লাগাই তো সারা রাত্রে দৌড়াইছে চাগা চিনে না পথ চিনে না দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে যাওয়ার পরে গেল বলবেলা। কোন এক গাছ তোলা গাছের ছায়ার তোলে পাশে একটা গির্জা ছিল ওই গির্জার মধ্য থেকে একজন তার হাত ধরিয়া গির্জার মধ্যে নিয়ে আস খুব আপ্যায়ন করতেছে অনেক কিছু খাওয়াইতেছে খুব মর্যাদা খুব তাকে শ্রদ্ধা সম্মান দেখাইতেস উমার হত চিন্তা করতেছে আমা একটা ঘটায় আসছি আবার কোন ঘটনা ঘটে চিন্তায় ব্যস্ত হ্যাঁ আমাদের কেতাবে লেখা আছে তুমি এই সিরিয়া দখল করবো এই বাদ মাকাদ্দ তুমি দখল করবো এবং আমার এই গির্জা তুমিই দখল করবো আমাদের কেতাবে লেখা আছে তখন নবী জন্ম হয় নাই কারণ ওমার আব্দুল খত্তাবের জন্ম হল আমার নবীর ১৩ বছর পরে আমার নবীর ১৩ বছর ছোট ছিলেন ওমর আব্দুল খত্তাব তিনি মুসলমান হইছেন যখন চল্লিশ জন মুসলমান হয়ে গেছে আর এগারো জন মহিলা মুসলমান হইছে চল্লিশ জন পুরুষ মুসলমান হয়েছে তারপরে তিনি মুসলমান হইছেন তখন নবমতের পঞ্চম বা ষষ্ঠ বছর আর তৎকালীন সময় তো নবীর প্রশ্নই আসে না জানিয়েই না উনি নবীর খবরও রাখেন না অথচ বলতেছে নবী আসবে তার তুমি সহকর্মী হবা তার খলিফা হবা এবং তুমি এই শিরিয়া দখল করবা বাইতুল তোর দ কি বলেন আমি যদি কোনো বাচ্চাকে বলি ভাই তুমি যখন প্রাইম মিনিস্টার হবা তুমি যে এদেশে প্রেসিডেন্ট হবা যখন তখন সেলে কি বলবে হুজুর ই আর জায়গা পান না হুজুর সে তো প্রেসিডেন্ট কোথার কথা বলেন না কেন যদিও বারাক ওমামা প্রেসিডেন্ট আমেরিকার কিন্তু প্রভাব গোটা দুনিয়ার ঠিক উমার আব্দুল খতাব যদিও অর্ধ জাহানের বাসা কিন্তু প্রভাব তো গোটা দুনিয়ার মধ্যে তার প্রভাব তো গোটা দুনিয়ার মধ্যে ছিল এখন উমার কে কেউ বলে তুমি এইটা হবা সেইটা আমার ঘর দখল করবা এখন বিনয়ের সাথে বলতেছেন এত কোন আপনার আপনার খুবই খুশি হয়েছিলাম ভালোই মনে হইতেছিল কিন্তু আপনি আমার সাথে ফাইজলামি শুরু করছেন কেন শোনো ওমার যুবক যদি তুমি সেই ব্যক্তি না হও বেশ ভালো কথা আর যদি হও কাগজ নিয়ে আসছে এই গির্জা তোমার শুরু করছেন কেন এখন ওই পাকি বলতেছে শোনো যদি তুমি সেই ব্যক্তি না হও তাহলে তোমার লিখতে কোনো অসুবিধা আছে না আর যদি যাও তা তুমি বলো শোনেন ভালো মতো বুঝেন উমার যখন বাইতুল মকাদ্দ দখল করেন তখন উমার খত সেখানে গেছিলেন যাওয়ার পরে সেই পাদ্রি সেই চিঠি নিয়ে হাজির হয়ে গেছে লেখা এই লেখাটা লেখাটা মনে আছে খাত্তাব গোটা ঘটনা সবাই সামনে পেশ করলেন এবং বললেন গোটা গোটা শাম সিরিয়া যদিও মুসলমানের আয়ত্তে থাকবে কিন্তু ওই গির্জা পাদ্রি দখলেই থাকবে তার মালিকানায় থাকবে আমি কি বলতে চাইলাম আমার নবীর শুধু গুনু কীর্তন আগের কেতাবের মধ্যে না বরং তার সাহাবাদের গুনু কীর্তন আগের কেতাবে লেখা ছিল এবার নবীর ঘটনা বলবো না না আপনাদের ওঠে নবী আলাইসালামের দাদা কে ভাই আব্দুল মু আসলে ওনার নাম আব্দুল মুতালিব না ওনার নাম সাহেব আব্দুল মোতালিমের নাম কি সাহেব হাসেমের ছেলে হাসেম আব্দুল মুত্তালিবের বাবা হাসেম কে হাসেম কেন বলা হয় মানে টুকরা টুকরা যে চিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে এই গুনে গুণান্বিত কেন হলেন যেহেতু হেরেমের মধ্যে হাজিদের জন্য প্রথম আপ্যায়নের ব্যবস্থা করছেন আব্দুল মুত্তালিবের বাবা হাসেম जिन्ह मेहमानदारी हिसुकड़ा टुकड़ा करबाबा मानी सदा क्यों तरह नाम सहेबा कथित अब्दुल मुतालीब जो जन्म हम जन्म थे तरह किसदा चलती তার চুল ছিল এই জন্য তার নাম সাহেব আবদুল মুতালিব তার বাবা হল হাশেম হাশেম একবার শিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন যখন ইয়াসরাব মদিনায় গেলেন যাওয়ার পরে বিবাহ করলেন সহবাদ নেয়ার পরে তিনি সিরিয়ার দিকে রওনা করলেন কিন্তু তিনি সিরিয়ার থেকে আর ফিরতে পারলেন না সিরিয়ার দিকে ফিরতে পারলেন না তখন হাশিমের ভাই মুতালিফ তেনার ভাতিজার খোঁজে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি মদিনায় যাওয়ার পরে তিনি তার ভাতিজাকে খোঁজ করে পেলেন বললেন তুমি আমার সাথে চলো তার ভাতিজা এখন যার নাম আবদুল মুতালিফ সে বলছেন না আমি মায়ের অনুমতি ব্যতীত আমি যেতে পারবো না আমার মায়ের অনুমতি লাগবে তার মায়ের অনুমতি আনার জন্য গেছে মা অনুমতি দিবে না তখন এই মুতালিব বলতেছে যে আমার ভাতি যা হেরেমে যাবে হেরেমের খেদমত করার জন্য যাবে তার স্থানে সে যাবে আবত্তি কোথায় তখন তার মা অনুমতি দিলেন মুতালিব সাহেবাকে উঠের পিঠে নিয়ে যখন মক্কায় ঢুকছেন তখন মানুষ বলছে যে এটা মুতালিবের গোলাম এটা কার গোলাম মুক্তিবর গোলাম এই নামই তিনি কথা ঠিক নাম নবী আলহি সালামকে এই আব্দুল মুত্তালিব তার দাদা এত মোহাম্মদ করতেন কি মোহাম্মদ নামও রাখেন আব্দুল মুত্তালিব কে রাখেন নাম রাখেন তার মা আমেনা নবীল সালাতামকে এত আদর করতেন আপনারা জানেন হেরেমের চাবিকারি ছিল আব্দুল মুতালিবের কাছে তার আগে হাসেমের কাছে আব্দুল মুতালিবের জন্য কাবা গিরিহের কাছে এটা চৌকি বিছানা ছিল যেখানে শুধু তিনি বসতেন অন্য কার ওঠার অধিকার ছিল না এমনকি শ্রদ্ধা সম্মানের কারণে তার ছেলেরাও সেই খাটের মধ্যে উঠত না কিন্তু সার্দাল মোহাম্মদ আরব আর সালাম আবদুল মুতালিবের সামনে গিয়া বসতেন তার কোলে বসতেন তখন তার অন্যান্য ছেলেরা তাকে সরাতে চেষ্টা করত আব্দুল মুতালিব বলছে আমার বাঁচা ধনকে এখান থেকে সরিয়ে না একদিন সেই হেরেমের কর্তৃত্ব করবে মহাবীতে ঝামঝাম খনন করেছিলেন ইতিহাস কি ইতিহাস হল আব্দুল মুতালিব নিজেই বলেন আমি একবার হেরেমের অভ্যন্তরের ঘুমন্ত অবস্থায় ছিলাম স্বপ্নে দেখলাম একান্ত আসছে একন্ত আয়সা আমাকে বলতেছে তুমি তাইবা খনন করো তুমি বার্রা খনন করো সে বলছে বার্রা কি আগুন চলে গেছেন। পরের দিন আবান আসছে আইসা বলছে তুমি তাইবা খনন করো আবদুল স্বপ্নের মধ্যে বলেন তাইবা কি আবার আগুনুক চলে গেছেন পরের দিন আইসা বলছে তুমি ঝমঝম খনন করো কোলে কোথায় পাবো ঝমঝম কলে যাও যেখানে ময়লার স্তূপ পরে আছে যেখানে রক্ত পরে আছে। সাদা যতই খনন করেন পানি উঠতেছে না তখন তিনি মানন করলেন মা হে তুমি যদি ঝমঝম কুয়ার পানি আমাকে দান করো তাহলে আমার জন ছেলে যখন পূর্ণ বয়স্ক হবে তাদের থেকে আমার এক ছেলেকে আমি আল্লাহ কি উঠা গেছে পানি উঠা গেছে এবার যখন দশ ছেলে পূর্ণ বয়স্ক হয়েছে তখন তিনি কোড়া ঢাললেন কোন ছেলেকে তিনি নির্ধারণ করবেন কোরার মধ্যে আবদুল্লা নাম তার ফুফিরা আগলায়া ধরছে না আমার ভাইকে জবাই দিতে যাব না বরং তার পরিবর্তে উঠ জবাই দিয়া দেন আপনি কোরা ঢালেন দশটা উঠে এক পাশে তার নাম আর আবদুল্লার নাম দিকে তখন একশো উঠের নাম চলে আসছে এই মুহালিম একশো উঠ হেরামের মধ্যে জবে করেন এবং সমস্ত মানুষের জন্য পশু পাখি কাছে বলতেছেন হে দুই জবিহার বাচ্চা আমার কিছু দান করো দুই জবিহা বুঝেন তো তার পূর্বপুরুষ ইসমাইল আলাইস্লাম কেউ জবাই তিনি কিন্তু আল্লাহ আর তার বাবাও জবাই হইতে গেছিলেন কিন্তু অন্য অন্যান্য কুরাইশা বলতেছে এর অংশীদের আমরাও আসি বলেন না আব্দুল মোতালি বলেন না এটার অংশীদের আমি না আমার পূর্বপুরুষ ইসমাইলের অংশীদের আমরাও আছি তাই চলো সিরিয়ার এক অতন্ত্র বাদির কাছে আমরা ফয়সালার জন্য যাব রওনা করছে মক্কার থেকে আপনারা জানেন মক্কা এবং সিরিয়ার মাঝখানে বিশাল মরুভূমি এর মধ্যে আব্দুল মুতালিবের কাফেলার পানি শেষ পানি নাই পানি নাই অন্য কাফেলার কাছে পানি চাওয়া হইলো তারা অস্বীকার করলো না যদি আমরা তোমাদেরকে পানি দেই তাহলে আমাদের পানি ফুরিয়ে গেলে আমাদের অবস্থা কি হবে পানি দিতে পারবো না এবার আব্দুল মুতালিব তার গোত্রের সবাইকে নিয়ে মশহারা করলেন এখন আমাদের কী করণীয় আছে প্রত্যেকে প্রত্যেকের জন্য কবর খনন করো কি খনন করো কবর খনন করো একজনে মারা যাবে সেখানে দাফন করব আর একজন মারা যাবে সেখানে দাফন করব। শেষ ব্যক্তি হয়তো বা কবর ছাড়া এমনিতেই থাকবে তাই এক ব্যক্তির কবর ছাড়া সবাই কবরস্থ হওয়া অনেক উত্তম হবে এই হিসেবে সবাই কবর খনন করছে কবর খননের শেষ এবার আব্দুল মুক্তালি বলতেছে যেহেতু আমাদেরকে আল্লাহরইরা কোন আওয়াজ উঠ এমন এক প্রাণী কাইফা খুলি খত কোন জায়গায় পানি আছে উঠ জানতে পারে ছিল যেই মাওলায় কারিম এই মরুভূমির মধ্যে তোমার পানির ব্যবস্থা করছে সেই ঝমঝম খুব মাওলায় তোমাকেই দান করছে এর মধ্যে আমাদের কোন অংশীদারিত্ব নেই যাই হোক এই ঘটনা আমার বলার উদ্দেশ্য সারদারদ নাম। অনেক ঘটনা আছে হজরত মা আমরা বলেন অন্যান্য মেয়েরা গর্ব করতে যেই কষ্ট অনুভব করে আমি ভাবতাম আমার প্যাটের মতো কোনো বাচ্চাই নাই। আমার কাছে কোনো হতো না শুধু এতটুকু যে আমার প্রিয়ড বন্ধ হয়ে গেছিল শুধু এতটুকু যেটা সামনে সব সময় হয় মেয়েদের জন্য মাসে মাঝে মাঝে এমনিতেই হয় শুধু প্রিয়ড বন্ধ হয়ে গেছে এছাড়া আমার গর্বের মধ্যে বাচ্চা আছে আমি করতাম না। অনুভব জন্মগ্রহণ করার পরে সমস্ত বাড়িগুলি নূরে আলোকিত হয়ে মা ফাতেমা বলেন নবী আলহ সালুয়া আবির্ভাবের আগে আমি স্বপ্ন দেখলাম একটা নূর বের হয়ে গেছে যে নূরের মাধ্যমে গোটা ভম এবং পারস্য সমস্ত হয়ে গেছে আমার নবী যখন ভূমিষ্ঠ হইছেন স্বাভাবিক ভাবে ভূমিষ্ঠ হন নাই আমার নবী তখন যেরকম আঁটুর উপরে পা উপরে ভর দিয়া যেরকম বাচ্চারা হাঁটে আমার নবী আল্লাহ সালাহালাম এইভাবে এরকম এরকম পড়িয়া থাকেন নাই বরং আমার নবী আল্লাহ সালাম আটুর উপরে যাই হোক নবী আলাই আবির্ভাবের কারণটা কি উদ্দেশ্য কি আজকে আমরা নবী আলাই মিলাদিয়া আমরা বহু মাতামাতি করি কিন্তু আমার নবী আলাই মিলা সব মিলাত না তারিখ ভাই নয় তারিখ কারণটা কি শোনেন আমার নবী আলাই সালাম যখন জন্ম হয়েছেন তখন কি মানুষ জানতো এই ব্যক্তি নবী কাজী তার একেবারে আইনি জন্ম হওয়ার কাজী তার জন্মের তারিখ নিয়ে একতলাফ থাকাটাই কি জোরে বানা ভাই স্বাভাবিক না কেউ তো জানতো না এই ব্যক্তি নবী কি কথা ঠিক না এর জন্য তাই এই কথা বলার কোনো সুযোগ নাই আমার নবী বারো তারিখ জন্ম হয়েছে বলার কোনো সুযোগ নাই কিন্তু রবিউল আবু আলমাস সোমবার জন্ম হয়েছে এই ব্যাপারে সবাই মুক্তা হক ঠিক আছে না এরপরে আসেন নবীতাম যদিও বারো তারিখ আসেন তার ইন্তেকালটাও বারো তারিখ হওয়ার কারণটা কি আমার মাওলার এলেমে তো আছে আমার মাওলার এলেমে তো আসে কিন্তু আলিম ও এবং সবে ইেকাল এই দুইটা যদি ভিন্ন ভিন্ন তারিখে হতো তাহলে সবে মিলাদ নিয়ে কেউ জোস্ট করত। এবং তার সবে ইেকাল নিয়ে কেউ মাতাম করতো আর ইসলামের মধ্যে এবং শকর যখন আমাদের আনন্দের কোন জিনিস আসে তখন আমরা আল্লাহর শুকুর আদায় করি যখন বিপদ আপদের খবর পাই তখন আমরা সবর এক ইসলামের মধ্যে না জশ আছে আরবির এখানে কোনো গুঞ্জাইশ নাই এই মাতাম এবং একৃষ্টি কালচার তারা কখনো কার বিরোহে বেদনা যেরকম হজরত হোসাইন রাজি আল্লাহ মৃত্যু হোসে এই মাতাম এর নাম কি এর নাম মাতাম খুব দুঃখ বেদনা প্রকাশ করা না আছে এর জন্য একই তারিখে দুনিয়ায় আনছেন একই তারিখে নিয়ে গেছেন কেউ তার জন্য মাতাম না করে কেউ যেন তার জন্য যশ্ন না করে প্রভায় সঈদুলিয়া মুহাম্মালাম দুনিয়াতে আসছেন কেন হুদা এখন ধরতে হবে কি আপনারা আবার ঘুমায় গেছেন না তো ঘুমায় হু আল্লা ওই সত্তা মু সব সময় কি সমস্ত গুণে গুণান্বিত আমার মালাফা রব্বুল আলামিন এক সেকেন্ড জন্য আমার মাওলায় যদি আসমান থেকে বেখবর হয়ে যায় আসমান চৌচির হয়ে যাবে এক সেকেন্ড যদি আমার মাওলা তারকার থেকে বেখবরই হন এক তারকার তারকার টক্কর লেগে গোটা দুনিয়া ফানা হয়ে যাবে এক মা বে খবর নন রসুল আহ তিনি প্রেরণ করছেন তার রসুল জোরে বলেন ভাই রসুল রসুল কি নবী কি রসুল কি কথা বলেন রসুল কি কেউ বলে কোন পার্থক্য নাই কোন পার্থক্য প্রশ্ন উত্থাপিত হয় কি প্রশ্ন আল্লাহ কালামে পাঁচের মধ্যে ফরমান রসুলিং এখানে রসুল এবং নাবি মাহুফ আলাই মোকাইয়ের একে অপরের বিপরীত রসুলাউমিক প্রমাণ করে রসুল এবংক্য কি পার্থক্য পার্থক্য কি পার্থক্য কি কেউ বলেন কি পার্থক্য যাদের উপরে নতুন কোন শরিয়াত আসে তাদেরকে বলা হয় রসুল আর যাদের উপরে নতুন শরিয়াত আসে না তাদেরকে বলা হয় নবী আবার কেউ বলেন যা নতুন কেতাব আসে তাদেরকে বলা হয় রসুল যা দেবীর কেতাব আসে না তাদেরকে বলা হয় নবী তাদেরও প্রশ্ন। কি তাদের আল্লাহ রব আলিন নবী ইসমাইল আলাই সালাতামের সামনে বলেন ও কানা রসুল ও নবীয়া নবী ইসমাইল সে আমার রসুল এবং নবী অথচ নবী ইসমাঈ নবী ইসমাইল না শরীয়তের প্রবক্তা না নতুন কিতাব দাড়ি অথচ আল্লাহ বলছেন কানা রসুল ইসকাল জবাব কিওয়া এই কথাটা মনে রাখতে হবে না কেতাবুল নবুয়াতের মধ্যে বলেন ইমাম তাইমিয়া রহমাতুল্লা কেতাবুল নবুয়াতের মধ্যে বলেন রসুল কাকে বলা হয় নবী কাকে বলা হয় তিনি বলেন সমস্ত নবীদের উপরে নাহি মনকার অন্যার মোকাবেলা করা জেহাদ করা কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যের মোকাবেলা করা জেহাদ করা ফরজ চাই চাই তার উপরে নতুন কেতাব আসুক অথবা নাই আসুক সে শরীয়তে প্রবাক্তা হোক নাই রসুল মানি চাই কেতাবাই কন তা আমার সাথে সাথে কেতাব আসুন প্রবলতা হোক নাই হোক রসুল বলেন শুধু রসুল আমরা তার উন্মত আমরা কি নবী মোহাম্মা শোনেন নবী মুহাম্মাদের উম্মদে শুধু কোন কাজ করতে হবে বুঝছেন তো কাজ তো করবেন কি করেন না কি চেষ্টা সাধনা যা চিন্তাও করা যায় এত খাটনি এত কষ্টের গল্প বলিয়া হাদিস শুনিয়া কত কান্না কানলাম কিন্তু আমার কি একদিন রক্ত বের হয়েছে সেই সিন থেকে করলাম তিন বছরের তিন বছরের কারা যাত্রী ইতিহাস বললাম সিয়াবে আবু তালেবের খবর জানেন না নবী আলাই সালাতুয়ালামকে তিন বছর পর্যন্ত নির্যাতন করছেন নির্বাসন করছেন কি কাফেররা দস্তখাত করছেন দস্তকা সমস্ত গোত্রের যে নবী মোহাম্মদ এবং তার সাথে কেউ কথা বলবে না পানি দিবে না সালাম দিবে না কেউ কিছু চাইলে তাকে দেওয়া হবে না তিন বছর এক দুই বছর না আমার নবী আলাই সালাতাম সেখানে থাকছেন গাছের পাতা খাইছেন ছাগলের পায়খানা করছেন নবী আল্লাহ সালাতামের নিজের জন্মভূমির থেকে তাকে তাড়াইয়া দিছেন থাকেন নাই কিন্তু আপনি এবং আমি একটু দিনের জন্য এক পা এক কদম দোকান থেকে বের হওয়া যাবে না সব ভণ্ডামি ঠিক না নবী আলাই সালামের বদরের ঘটনা কত শুনান শুনাইলাম কিন্তু আপনি কি করলেন একদিন বলেন তো নেই বহুদের কথা কত শুনাইলাম কিন্তু একদিন ও আঙ্গির আশিরা তকাল আক্রবিন ও আঙ্গির আশিরা তাল আক্রবিন আয়াত নাজেল হওয়ার পরে নবী আলাই তুম আলী কে বললেন আলী একটু সারিদ করো দুধ নিয়ে আসো তার সমস্ত এক দুজনার জন্য যথেষ্ট কয়েকজনার জন্য আসছে চল্লিশ জন দাওয়াত দিছে আমার নবী নিজেই দাওয়াত দিছেন চল্লিশ জনকে চল্লিশ জন ব্যক্তি একজন আর খাওয়া নবী আলা গোস্ত রা খা খাইছে না গোস্ত কমছে না আবুল হাবতে আসে দেখছো কেমন জাদুঘর আজকে জাদুটা পুজো শুরু করছে শেষ কি কথা ঠিক না এই কথা বুঝেন নাই যেমন লামুজাহাবিরা তথাকথিত খ্রিস্টানদের দাহালে হাদিসরা আমরা যতই ভালো কথা বলি দেখে যদি আগের থেকে সন্দেহ থাকে তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজ করে তত সন্দেহ আরো বাড়তে থাকে যেমন আপনি বাসে বসছেন বা লঞ্চে উঠছেন এক ব্যক্তি লঞ্চ থেকে আপনাকে বলল ভাই আপনার পাশের যে ব্যক্তি ওনার চরিত্রটা ভালো না শুধু এতটুকু কথা বলছি কি বলছে অভ্যাসের মধ্যে একটু কি আছে একটু গর্বরই আস এখন ওই পাশের ব্যক্তি আপনাকে যত খ্যাতমত করে আপনার মনে মধ্যে সন্দেহ যত বেশি খ্যাতমত যত বেশি খ্যাতমত যত বেশি খ্যাতমত করে ততই বারে মনে এখন আমার চোদ্দুষি সব নিয়ে এই টান পায়ে নাকি কারণটা কি ভাই কোন রোগে পাইছে আরে ব্যবসা এই যে কান্নাকাটি করি এত মানুষ দিকে হাত পা ধরে ব্যবসা ব্যবসা এখন আমি যতই কান্নাকাটি করি যতই হাতে পায়ে ধরি ওই ব্যক্তি মনে করতেছে ব্যবসাটা বারাবার জন্য করতে কপাল থেকে হেদা এসছে বহু বড় বড় জ্ঞানীরা দেখছে যে একজনের খানা চল্লিশ জনে খাইছে শেষ করে কি বলল দেখছে যাদুটা কেমন করা করছে সব শেষ এরপরে একদিন নবী আলাইসালাম সাফা পরে উঠলেন পাহাড়ে উঠলেন সবাইকে আসেন আপনারা আসার পরে নবী বললেন। আমি যদি বলি সাফার অপর পৃষ্ঠে আপনাদের বিশাল শত্রু বাহিনী আসতেছে আপনাদেরকে হত্যা করার জন্য কি বিশ্বাস করবেন তাহলে অবশ্যই মোহাম্মদ বলছো তোমার কথা অসত্য হতে পারে না এবার নবী আলাই বলেন সবাই করে চলে গেছে এরপর সুরানা আবহু এই অর্জুন নাজল হইস কি কথা ঠিক না সত্যবাদী সবকিছু সত্য নিজের ভূমিতে থাকতে পারলেন না ওহুদে গেছে সেখানে বৈশাখ এই বেসারা এত কষ্ট দিস খন্দুকের মধ্যে প্যাটের মধ্যে পাথর বাঁধাই এত কষ্ট দিস। আমরা তার উম্মাদ কি কষ্ট করলাম বলেন তো সব জানলাতে চলে যাইবেন না পাগল হয়ে গেছে সব নবীর পাগল এক মাফেলে গেলাম নীতে দেখা করলো হম সাহেব ভাই আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। আপনি সুচিন্তিত জবাব দিবেন খবর তার আজকে না দেন পরে দেন কিন্তু জবাবটা সুচিন্তিত যৌক্তিক জবাব চাই কি হুজুর আমি বললাম ভাই এই দল করতে গিয়ে আপনার জেল খাটার সম্ভাবনা অবশ্যই আসে এবার আমি কমিশনার কে বললাম ভাই ধরে নেন আপনি যদি এই দল করতে গিয়ে মারা যান আর কেয়ামতের ময়দান আল্লাহা যদি প্রশ্ন করে কমিশনার মল্লি কেন আনি সমস্ত সম্পর্কে প্রশ্ন করে হবে কি হবে না হায়াত হায়াতাম কি না অর্থ জীবন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে কমিশনার মল্লি কেন ছোট্ট প্রশ্ন কি প্রশ্ন তুই মল্লি আপনি যদি জবাব দেন আল্লাহ গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি গলা কাটাই দিস আল্লাহ আমি হাত হাতকে শক্তিশালী করার জন্য জীবন আল্লাহ আমি জীবনকে বাস্তবায়ন করার জন্য আমি বর্তমান প্রাইম মিনিস্টারের হাত কে মজবুত করার জন্য আমি সেকুলারিজম ধর্ম বাস্তবায়ন করার জন্য আমি শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি গলা কাটাই দিছ অমনি আল্লাপাক বল ভা ঠিক আছে যা তুই সোজা জানলাতে চলে যা ঠিক আছে এত কষ্ট করছো সাজনা সোজা জান্নাতে চলে যাও যা শোনেন মানুষের বিবেক মারাক্ত এইটাকে ধোকা দেয়া যায় না আমি একজন মানুষ আপনারা মানুষ দুনিয়ার মধ্যে একটা প্রশ্ন করছি এখানে সবাই আলেম না সবাই জ্ঞানই না কিন্তু সবাই মুখের থেকে শুধু জবাব হা তা কিয়ামতের ময়দানা যখন আল্লাহ আর এই জবাব যদি তখন দেবায় গালি দেয় বাবরে আমাদের চর্মনায় মুড়িদ বানাবার জন্য আসি নাই চর্মনার পিলের মুড়িদ বানাবার জন্য তো আসি নাই চরমনায় যাওয়ার কোন দরকার নাই তুমি রাগ করু মাইল মাইর তুমি খাবারদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইবে তোমার মনে যা গালি দিতে মনেছে ভালো দেও তোমার থুক মারতে মনেছে মারো তোমার গিবাদ করতে চায় মনে করো যাদের ইমান আছে বিশ্বাস করো কার কাছে দাঁড়াতে হবে কি জবাব দিবা কি বলবা তোর হায়াত কি করছো তোর টাকা কোথায় ব্যয় করসো তোর দেমা দিয়ে কি চিন্তা করছো তোর চক্ষু দিয়া কি দেখছো তোর দিয়া কি কানস তোর হাত দিয়া কি বাবারা খবরদার এ যুবক বাবারা পর্দারা মা বোনেরা আমার শিক্ষিত বাবারা আমার মরুক্ষ বাবারা খবরদার যদি জান্নাতে যাইতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও নিজেকে প্রশ্ন উত্তর ঠিক না করিয়া কেউ কয়টা প্রশ্ন আসতে পারে কয়টা প্রশ্ন জবাব তুমি ঠিক করছো কয়টা মুখস্থ করছো কয়টা পারবা কয়টা পারবা না হে ছাত্র পরীক্ষা নিরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকিও না তখন আঙ্গুল চাবাইতে থাকবা কলম কামরাইতে থাকবা কেন প্রশ্নপত্রে কিছু লিখতে পারব না আসামি কোথায় রওনা করছো আজকে আমার কাগজ পত্র যোগান না করিয়া কেউ জজ এর সামনে দাঁড়াই বলে এইটা দাও ঐটা দাও এইটার কি পরিমাণ ওইটার কি পরিমাণ ওইটা কি এইটা কি সেইটা কি এ মুসাফের সংগ্রহ না করিয়া কেউ সফর শুরু করিও না গাছ মিলাও দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি দেখো রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি দেখো তোমার জবানে মিথ্যা বলার সংখ্যা বেশি নজি রাজকারিবার আজকার তেল বেশি করছো দেখো কান দিয়া তুমি গুনার কথা বেশি শুনছো না কথা বেশি শুনছো দেখো চক্ষু দিয়া গুনার দিকে বেশি তাকাই ছুদ্রিয়া বেশি গবেষণা করছো আল্লাহ দেখো হাত জানো না এই সাক্ষী দিবে দাও আলিয়া মন আফিমিমুনা সাধু আর জুলো এই টাইম থেকে এই টাইম পর্যন্ত পরের মহিলা মজা মারিয়া দেখছে আমার এই চক্ষু বলবে মাওলা রে এই চক্ষু দিয়ে অস্থির হয়ে গেছে আল্লাহ আমার মাওলার মাওলায় চক্ষু দিয়া তোমার কুদ্দা দিয়া গবেষণা করিয়া তোমার পাগল হয়ে গেছে আমের একসা হিংসাগরের আর এক সাত ফজনি আমের আর এক সাত কমলার মধ্যে একসাথ আপলের মধ্যে আর এক সাত আমার মাওলায় কেমনে বানাইলো আমার মাওলায় এত ধরনের আবার রুই মাসে একসাথে তোমার পথে কত লড়াই করছে কত সংগ্রাম করছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও হাত বলবে মাওলারে তোমার এই পাপিষ্ট এই হাত দিয়া ভোজ গ্রহণ করছে সুন্দর করছে अमुक महिला गार मे हाथ लगे अमुक जगह चूरी करमुक जगह अमुक टा ग्रहण करमुक जगह अमुक के हत्या कर हाथ तुम्हें सकते मावलारे हाटिया हाटिया अमुक जगह मस्जिद तुम्हारे तुम विपक्षी दिए दिवे এর জন্য খবরদার সব সময় খেয়াল করবা গুণা করছি তাক করছি মাফ হয়েছে কি হয় নাই চক্ষু দিয়ে যেই গুণা করছি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেই গুণা করছি নামাজ যা সারসি রোজা যা সারসি যা তাক করছে আল্লাহা কবুল করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাযা কেউ মাওলার খবরে যাইও না टुपिर मध्य शयी प्रेमे माथार टूपी नामाई फिर देखक अल्प बस दी रख से और साथ जमिया कतो टना मौल दाम बढ़ा लो कम सन्नाथ ए प्रेमे लम्बा जमा गए দেখ আমার সাথে আড্ডা মারার জন্য আসো আস বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আস কিন্তু আমার যুবক আমি মাওলার ভয়ে বসে ইনি আঁকা আমি মাওলা ভয় করি তোমার সাথে কথাই বলতে পারবো না দেখ কত সুন্দরী এত সুশ্রী আমি মহিলা চেহারা বানাইছি মাঝে মাঝে চের উন্মচন করি আর রাস্তা বীর হওয়ার তার মধ্যে বারবার ফল পয়দা হইছিল কিন্তু আমার মহিলা যখনই বিপদ দ অবস্থায় রাস্তায় নামবে হঠাৎ খেয়াল পড়ছে আমার মালাই নিষেধ করছে আমি রাস্তায় নামতে পারবো না এ ফেরেশতারা কোন জান্নাত কামাই করছে দেখ এত বড় ধনী কিন্তু তা সত্য এক লোক মা হারাম তার পের মধ্যে ঢুকায় না এত অসুস্থ ঠিক মতো উঠতেও বানা বসতেও বলো নামাজের সময় আমাকে শেষ দাঁড়াতে ভুল করে নাই কোন আল্লা বকের মোমেন বান্দা মানুষ যখন মিথ্য আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলি টাচ করিয়া খুলিয়া গেছে আল্লাহ তুই করিয়া নাও। পাগলের মতো জান্ন দৌড় মারবে কখন যে শৈলের থেকে রু যাইবে আল্লাহের মোমেন বান্দামানি কোনো কিছু টেরো করতে পারবে আল্লা কবল করিয়া নাও রেখা উচিত আল্লাহ নবীর দাড়ি রেখার জন্য আদেশ করছে তোমার আদেশ পালন করা উচিত এখন পালন করতেও পারো নাও করতে পারো তুমি বুঝবার তোমার মা নাই বুঝবে আমার মাও লোক যেরকম কোনো বর্ষিওয়ালা কোন বড় মাছের মুখের মধ্যে যখন বর্ষি আটকায়া দেয় আমার সুতা খুব চেকন আমি তোর মুখের মধ্যে সূক্ষ্ম একটা বসি আটকা দিছি মাছ আমি তোকে ঢিল দিই আমার হুইলের মধ্যে বহুত রশি আছে বহু সুতো তুই থাকতে পারবি না আমার মনোভাগরা বুলাল কাউকে তিরিশ বছরের ঢিল দিয়া কাউকে চল্লিশ বছরের রশি ঢিল দিয়া पंचाश बोशी डील दिया का साठ बसर का सत्तर बसर अल्लाह गुलाल का टाका दिया का टाका ना दिया का ध्वनि बनाया का ऑफिसर बनाया गोलमान देखें बस फिर किस नाई केमरूदी न লোহার সুন্দরের মধ্যে আটকাইয়া যাও তোর বাড়ির দরজা যখন আমার আসবেন বাসির মধ্যে সিটি বাসায় বলবে তোকে আর কেউ রক্ষা করতে পারবে না বাবারা আমাদের প্রত্যেকের মুখের মধ্যে আল্লাহ রব আহ একটা মৌমতের বসি লাগাইয়া দিছে বসি আটকাইয়া দিবে আল্লাহ তুই মাফ করিয়া দাও বাবা হিসাব নিকাশ না মিলায়া নাওলার কবরে যায় আল্লাহ আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি মাওলার সাথে হিসাব নিকাশ না মিলিয়া তিয়া যদি মাওলার কবরই যাও আর এক পাচরের ফলাইবে এই হাতিস বয়ান করার সময় আমার নবী আলাই সাল সালাম দুই হাতকে কে একত্রিত করলেন এরপরে এক আঙ্গুলের মধ্যে আর এক আজকে খালি পায় রাস্তায় হাঁটতে পারি না পায়ের মধ্যে ব্যথা লাগে কষ্ট লাগে আজকে ছোট্ট একটা কাঠার আগা সহ্য করতে পারি না আজকে ছোট্ট এক প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত মারলাম কত গোলাম কত মশারি টাল কবরের মধ্যে নিরানব্বই সাপের কাপড় শুরু হয় আল্লাহ আল্লাহ তুই ভাত খরিয়ে দাও আল্লাহ তুই ভাত খুরিয়ে দাও আল্লা আলমিন হিসাব নিকাশ করার পরে আল্লাহ জান্নাত কাউকে জাহান নাম দিয়া দিবেন জাহান নামের মধ্যে জাহান নামেরা জলবে জ্বলতে জলতে করিজা যাবে জিবরা শুকা যাবে আবার জাহানোকদের দেখতেও পারবে আবার জাহান নামের লোকদের জানাই ও জান্ন ও জাননাথি আব্দুল র ছিল তী রাখছ আর আমি দরজা দিয়া ঢকতে উঠতে নামতে তোর দাঁড়ি ধরিয়া কত টিটকালি পাইসারি করছে এরপরে এক লোক মা হারাম প্যাডের মধ্যে ঢুকাও নাই আর আমাকে মালায় হাজার হাজার কুড়ি টাকার মালিক বাড়াবার সত্য আমি হারাম খাওয়া ছাড়া মোটে টিকতেই পারতাম না ভালোই লাগতো না মতো দেখে আবার কিসের পোসার পরছো কিসের বোরখা আমাকে মালয়ে এত টাকা দিচ্ছে আমি বোরখা পরিয়া হাঁটতে পারতাম কিন্তু রহিমা খাতুন আমি বোরখা পরি না তোকে কত টিটকারি করছে আমরা খাওয়া দাওয়া করছি তুই রোজা রাখছো তুই কিছুই খাওয়াই ও রহিমা খাতুন তোর বাচ্চাদেরকে তুই ঠিক পোশাকও পরাইতে পারো নাই আমার বাড়িতে একটা টাকা তুই চুরি করোনাই জান্ন আর আমরা জাহান্নামের মধ্যে পড়তে আসি দেখ জাহান্না পড়তে পড়তে কলিজা শুকা জীবরা পেটের মধ্যে এত ক্ষুদা সহ্য করতে পারি না একটা রুটির দরকার নাই ওর আব্দুল রহিমা খাতুন আমাকে এক গ্লাস পানি দে এক গ্লাস পানির দরকার আল্লাহাক জাহান্ন হারাম করিয়া দিছে এই কথা শোনার পরে জাহান্ন আল্লাহকে আল্লাহ আল্লাহ করিয়া ডাকা শুরু করবে তখন আমার মাওলা ফকি জাওতদেব তাও কালামে পাক মনে আগেই বলে দেন ফাল ইয়ামানসাহুম কামা নাসুলিকায়ু বিমা যা ওয়া মা কানূ বিআয়াতিনা ইজহাদুন এ না ফরমান তোর কাছে টাকা না থাকলে তুই হাওলাত বাচ্চার কথা মানস তোর বন্ধু বলছে বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা অন্ধকার রাত্র আমার বসার রাত্র কাঁদা বর্ষ উপেক্ষা করিয়া তোর বন্ধুর কথা তুই মানস তোর নেতারা বসে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য দুনিয়ার সামান্য স্বার্থ পাওয়ার জন্য আমার বিরুদ্ধে ডাক দিয়েছ তোর মা খুশি হয়ে গেছে তোর আপাকে আপা কুইয়ার ডাকতেস তোর আপা খুশি হয়ে গেছে আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি ফজলের ডাক দিছি তুই ঘুমাইয়াছিল আমার নাকে আসিল हमें जहुरे नाकसी तुम जहुरे व्यस्त छिली कदम व्यस्त छिली नामजे हजिरा दी पर আমি একটা হুকুম তুই পালো নাই মাকে মাকে মা খুশি হয়ে গেছিল আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলাকে একবার আল্লাহ নাই যেরকম দুরিয়া এত বসে আমি মাওলা ভুলিয়া গেছিলি আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম বাবা বাবারে আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ ডাক দিল আমার মাওলা দশবার তোমার ডাকে সারা দিয়া বাবা কেউ যদি বল তোর হুজুর আমার পাও ধরে আমি আর গুণার কাজ কর গুণার বাবা আমি সোদার কসম খুঁড়া বলতে আছি বাবা আমি সোদার কচম বলতে আছি এই হাজার হাজার লক্ষ মানুষের সামনে তোমার একশোবার পায়ে ধরতে আমি আর রাজিয়াছি রে বাবা তুমি রিক্সাওয়ালা হও না কেন ঠেলাওয়ালা হও না কেন তুমি কুলি মজদুর যাই হও না কেন সবাই সামনে তোমার একশোবার পায়ে ধরতে রাজিয়া সি বাবা क्यों बाबर हाथी चान बाबा तुम्हें विचार करो तुम जो पुकड़ हाटिया जाओ और जी देखो पुक पानी खेला करते <coughs> তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে আমাকে লাত্তি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি কাটিয়া যাও বাড়া তুমি কি দেখো নাই আমার কত দাড়ি কেমন দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই কত জেনা জেনার থেকে তব করার থেকে বিদায় মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্ট কে দিছেরে বাবা নবস এবং গ্রান্ট কেউ দিতে পার্লা তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ান কামল করিয়া মাওলার জানা তো সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না এই নফস এবং শানার জন্য যেকোনো একজন হক কানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমা কথা পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাতে মজবুত হইয়া যাইতে আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় रम करिया चोखे पानी निया माउलार দুনিয়ার ঘরে আগুন লাগলে কাকিমা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া একসাথে জানাতে যাবার তৌফিক দিয়া যায় আল্লাহ হুম আল্লাহ আল্লাহ হুম আল্লাহ হুম ও পর্দালের মা আমার মা দুই হাত তুই যা মাওলা তবে কান্দ আর মাওলার কাছে নালে মনের মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌছে মন কত মেয়েলকে শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস করছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মনে না শুয়া বাইর ছেলে কান্দে আল্লাহ কত আলে বল আমাদেরকে নিয়ে হাত ধরলাম নে কত সাদা দাঁড়িয়েলো ভাইদের নিয়ে হাত ধরলাম নে বাউলা আল্লাহ তোমার হাবি বলছে সাদা দাঁড়িয়ে যখন কান্দন লয় তখন আল্লাহ কত বেগুন না আল্লাহ আমিতু গুনেগার আমার দিকে তোমার যেই বন্ধার পছন্দ হয় তার সবাই গুনে আল্লাহ তোমার বন্ধ এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি আল্লাহ আল্লাহ জাহান নামের কাজ করিয়া বলাইছি আল্লাহ জাহান খাতাতে আমাদের নামরা কাটিয়া যায় আল্লাহ জাহান খাতাতে আমাদের নামরা কাটিয়া একজনকে জাহানামে জ্বালাই পারবানা একজন উঠায় না আল্লাহ তুমি অলিনা বলে কাউকে বিদায় দিও না তোমার ওলিনা বলে কাউকে বিদায় না এদাতের মারা নামে কাউকে বিদায় দিও না ladin wala abura qaza nahi hota Allah boya ko সন্তান অন্যায় করে বাপের কাছে মা না পাইলে মার কাছে মা পর আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলো অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমিও তারা আর তোমরা দরজা নাই আল্লা যুব কবা থেকে কবল করিয়া না যুবক করিয়া না আল্লাহ যুবক কবল করিয়া না আল্লাহামার মুরব্বী বা কবল করিয়া না আল্লাহামার মা বোন কবল করিয়া নাও আল্লাহ আমরা তারা হাত তোলাম স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদাই নানা নাইনা আল্লা খবর হয়েছে আল্লাহ কত মুজাহিদ আমাদের সাথে দেখি না আল্লাহ সমস্ত মুজাহিদের খবর কাজ জান্নের বাগিসা সমস্ত মোহমেন হত্যাকারের খবর কাজ জান্নের বাগিসা বানায়া আল্লাহ খাস করে আমাদের খবর তাম দুনিয়ার মসলমানকে হেফাজত করো কাশ্মীর মুসলমানকে হেফাজত করো বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো তোমার তোমার কবল করে না মসলাম তালা খে রকি মোহাম্মী ওষা ও আজি ও আত্মা আজমাইন ও হামনাহ বরহমিল